উকবাহ রদিলাহতালাহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সকল শর্তের চেয়ে বিয়ের শর্ত পালন করা তোমাদের অধিক কর্তব্য এজন্য যে এর মাধ্যমেই তোমাদেরকে স্ত্রী অঙ্গ ভোগ করার অধিকার হয়েছে